বিস্মিলহী শপথ জ্ঞান গর্ভ কুর্আ তুমি অবশ্যই রাসুলদের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠিত কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লা র নিকট হইতে যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে সুতরাং উহারা ইমান আনিবে না আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি আছি। ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত্ত করিয়াছি ফলে উহারা দেখিতে পাইনা তুমি উহাদেরকে সতর্ক করো বা না করো উহাদের পক্ষে উভয় সমান উহারা ইমান আনিবে না তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা মহাপুরস্কারের সংবাদ দাও আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চিতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি উহাদের নিকট বর্ণনা কর এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাহাদের নিকট আসিয়া ছিল রাসুলগঞ্জ যখন উহাদের নিকট দুই জন রাসুল তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল অতপর आमें के शक्तिशाली कर तृतियों तुम प्रेरित তোমরা আমাদের মতই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা কেবল মিথ্যেই বলিতেছুমোর তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি ও মালাই না উলমুবি স্পষ্ট ভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব অল ইপু চুম না বলিল कारण मन करीब नो अवश्य प्रस्ताव राघाते हत्या करीब ए पक्ष हईते तुम्हारे मर्मतुर शास्ति अवश्य आपत्त हईबे তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে ইয়া কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা রাসুলদের অনুসরণ অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যাহারা সৎ পথ প্রাপ্তি ফরানি আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না ब दयास्त सुनावश्य स्पष्ट विभ्रांति पड़ब আমি তো তোমাদের প্রতিপার্কের উপর ইমান তাহাকে বলা হইল জানাতে প্রবেশ করো সে বলিয়া উঠিল হায় আমার সম্প্রদায় যদি জানিতে পারিত আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন من السماء وما كنا منزلين ame tar pore tar sampradayer biruddhe akash hoye kono bahini peron kori nai ebong peroner proyojon তা বান্দাদের জন্য উহাদের নিকট যখনই কোনো রাসুল আসিয়াছে তখনই উহারা তাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না ও ইম্ল অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহারা আহার করে وجعلنا فيها جنات من نخيل وأعناب وثجرنا فيها من العيون وحاتي <تصفيق> عمي سشت کري خرجور وعنقر الودان যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে অথচ উহাদের হস্ত উহার সৃষ্টি করে নাই তবু কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া وآيَةٌ لَّهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُمْ مُظْلِمُونَ وهذا جنٌّ اكนิดشن रात्री ہوا হইতে আমি دیবালোক অপসারিত করি তখন ওরা অন্ধকারচ্ছন্ন হইয়া والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খরচুর শাখার আকার ধারণ করে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষ পথে সন্তরণ করে নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌজানে হুম এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি সেই অবস্থায় উহাদের কোন সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না না যখন উ বলা হয় যাহা তোমাদের সমুখে তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো এবং যখনই উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোনো নিদর্শন উহাদের নিকট আসে তখনই উহারা তা হইতে মুখ ফিরাইয়া নেয়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 যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছেন। তা হইতে ব্যয় করো তখন কাছে আমরা কি তাহাকে খাওয়াইব তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রইয়াছা উহারা বলে तो अपेक्षा एक महान जहां आघात कर ইহাদের বাগ বিতন্ডা কালে তখন উহারা ওসিয়াত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিযা আসিতেও পারিবে না ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে উহারা বলিবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসুলগঞ্জ সত্যই বলিয়াছিলেন ই তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে আজ কাহার কোনো জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে এই দিন জন্নাথ বাসিগণ আনন্দে মগ্ন থাকিবে তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে লুম ফি হুহম সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু সালাম সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ আর হে অপরাধীগণ তোমরা আজ পৃথক হইয়া যাও হে বনি আদম আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু হ্যা আর আমারই ইবাদত করো সরল পথ ওদ অ तो शयतान तुम बहु दल के विभ्रांत करबू की बुजो नाई जहान्रुति तुम आज तुम प्रवेश कर কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃত কর্মের আমি ইচ্ছা করিলে অবশ্যই ইয়াদের চক্ষুগুলিকে লোভ করিয়া দিতাম তখন ইহারা পথ চলিতে চাইলে কি করিয়া দেখিতে পাইত এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স সস্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগত ভাবে তাহার অবনতি ঘটাই তবু কি উহারা বুঝে না হু শ আমি রাসুলকে কাব্য রচনা করতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয় ইহা তো কেবল এক উপদেশ এবং কুরআন যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে উ লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তু সমূহ মধ্যে এবং আমি এইগুলিকে তাহাদের বসীভূত করিয়া দিয়াছি এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু তবু কি তাহারা কৃতজ্ঞ হইবে না তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলা গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্য প্রাপ্ত হইবে কিন্তু এই সব ইলাহ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয় তাহাদেরকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে মানুষ কি দেখে না যে আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতাকারী বর বেলনা এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায় সে বলে কে অস্থিতে প্রাণ সঞ্চার করিবে যখন উ পচিয়া গলিয়া যাইবে তিনি যিনি প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা প্রজ্জ্বলিত করোমাল যিনি আকাশ মন্ডলীয় পৃথিবীর সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা সৃষ্টা সর্বজ্ঞ ইন তাহার ব্যাপার শুধু এই তিনি যখন কোন কিছু ইচ্ছা করেন তিনি উহা কে বলেন হ ফলে উহা হইয়া যায় অতএব পবিত্র ও মহান তিনি যাহার হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে